বিসমিল্লাহ রহম্যান রহিম পরম করুণাময় ও অসীম গয়ালু আল্লা নামে শুরু নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ